মানবতা সমাধান আসসালামুকমাত قال সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রসুলের উপর সাল্ল আলি পরিবারের মালিক এবং পরিবারের ছেলে মেয়ে সকলকেই ভালো কাজের আদেশ এবং মন্দ কাজের নিষেধ করার বিষয়টি পরস্পরে জোরলোভাবে গ্রহণ করতে হবে মানুষ ভালো কাজের আদেশ করে না আর মন্দ কাজের নিষেধ করে না এমন মানুষ বিচারের কাঠগড়াতে সফলতা অর্জন করবে না এমন মানুষ জান্নাত লাভ করতে পারবে না এটা প্রত্যেকটা মানুষের জন্য একান্ত জরুরি মানুষ যেটা ভালো বুঝে সেটাই আর করার জন্য বলবে মানুষ যেটা মন্দ বুঝে সেটা আর না করার জন্য প্রাণপণের চেষ্টা করবে এ মর্মে আল্লাহতালা বলেন বলতাকুম মিনকুম উময় অবশ্যই তোমাদের মধ্যে এমন একটি দল হবে যারা মানুষকে কল্যাণের দাওয়াত দিবে আয়াতের এ অংশ পর্যন্ত বোঝা যায় যে সকল মানুসি আল্লাহর পথে দাওয়াত দিবে বিষয়টি এমন নয় মানুষের মধ্য থেকেই কিছু মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতে হবে যারা ভালো বুঝে ভালো প্রচার করতে পারে এবং মন্দ বুঝে মন্দ থেকে বিরত থাকতে পারে এমন মানুষকে ভালো কাজের আদেশ করতে হবে এমন মানুষকে কল্যাণের প্রতি আরও জনগণকে আহ্বান করতে হবে আল্লাহ আল্লাহতালা বলেন এ লোকের কাজ হবে এ মর মারুফ ভালো কাজের আদেশ করা ও এনাহন আল মুনকার মন্দ কাজের নিষেধ করা উলা ইকুল মুফলেহুন এরাই হল সফল মানুষ যারা ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে তারাই হল সফল মানুষ প্রত্যেকটা পরিবারের প্রত্যেক সদস্যকে ভালো কাজের আদেশ করতে হবে মন্দ কাজের নিষেধ করতে হবে তাহলে একটা পরিবারের পক্ষে জাহান নাম থেকে বেঁচে যাওয়ার একটা সুযোগ পাওয়া সহজ হবে তাছাড়া জাহান নাম থেকে বাঁচার কোন পথ মানুষের হবে না মারুফ তারা ভালো কাজের আদেশ করে মুন কার মন্দ কাজের নিষেধ করে ইউকিম সলাত তারা সলাৎ আদায় করে ওই ইতুন জাকাত তারা জাকাত প্রদান করে ওই আল্লাহ তারা আল্লাহর আনুগত্য করে আর তার রাসুলকে মান্য করে এরাই হল সফল মানুষ আল্লাহ বত্র আয়াতে সকল নারী পুরুষকেই ভালো কাজের আদেশ করার জন্য আর মন্দ কাজের নিষেধ করার জন্য জোরালোভাবে আদেশ করেছেন তিনি বলেন মোমেন পুরুষ মোমেন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী অবশ্যই একজন আর একজনের কল্যাণ কামনা করবে অবশ্যই একজন আর একজনের হৃতাকাঙ্ক্ষী হবে এ কারণেই তোমার বলেছেন আলমেন কালবোনিয়েন একজন মোমিন আর একজন মোমিনের জন্য প্রাসাদ স্বরূপ যেমন প্রাচীরের একটা ইঁট আর একটা সাথে লেগে থাকে ঠিক একজন মুমিন আরাকজন মুমিনের মোমিনের সাথে কল্যাণে পরস্পরে লেগে থাকবে একজন এটাই হচ্ছে পরস্পরে মুমিন পুরুষ বন্ধু শুভাকাঙ্ক্ষী রাসুল সাল আলী হাসাল্লাম বলেন আলমেন কারাজ একজন মানুষ আর একজন মানুষের সাথে একজন মানুষের মতো। একজন মোমিন আর একজন মোমিন দুইজন মিলে যেন একজন সারা পৃথিবীর মোমেন একজন মানুষ আল সারা দুনিয়ার মুমিন হচ্ছে একজন মানুষ এনিস্তাকায় আইনহ ইস্তাকুল্লহ যদি তার চোখে ব্যথা করে তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা করে এনিস্তাকার আসহ ইস্তাকুল্লহু যদি মাথায় ব্যথা করে তাহলে সম্পূর্ণ শরীরে ব্যথা করে অর্থাৎ একজন মানুষ যেমন চোখে ব্যথা অনুভব করলে সম্পূর্ণ শরীরেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা অনুভব করলে সম্পূর্ণ শরীরেই ব্যথা অনুভব করে ঠিক একজন মুমিন কোন সমস্যার মধ্যে পড়লে আর মুমিন এই সমস্যাকে পুরোপুরিভাবে আঁচ করবে এবং ব্যথা অনুভব করবে তাহলেই হবে একজন পুরুষ তখন আল্লাহ তালা তার জন্য কল্যাণে থাকবে মাকান আলাব্দ যতক্ষণ পর্যন্ত মানুষ আর একজনের কল্যাণে থাকবে আল্লাহতালা তার কল্যাণে থাকবেন অবশ্যই আল্লাহ বলেন একজন পুরুষ আর একজন নারী একজন নারী এরা সবাই পরস্পর আলী মনকার মন্দ কাজের নিষেধ করবে সলাত আর এরপরে তৃতীয় যেটা জরুরি কাজ হবে সেটা হবে সলাত আদায় করা জরুরি কাজ হচ্ছে জাকাত প্রদান করা এরপরে আরো দুটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহ আল্লাহতালা বললেন আল্লাহকে মান্য করা অর্থাৎ সর্বধরনের ধরনের থেকে বিরত থাকতে হবে রাসুলের আনুগত্য করা অর্থাৎ জীবনে বেঁচে থাকার ব্যাপারে প্রত্যেকটা কথা ও কর্ম রাসুলের পদ্ধতিতে হতে হবে বিছানে শুলে ডান কাতে দুয়াপড়ে শুইতে হবে বিছান থেকে উঠার সময়তে দু অপরে উঠতে হবে পেশাবখানায় প্রবেশ করলে দু অপরে প্রবেশ করতে হবে পায়খানায় প্রবেশ করলে দু অপরে প্রবেশ করতে হবে মসজিদে ঢুকলে ডান পা আগে দিতে হবে জুতা পরিধান করলে আগে ডান পায়েরটা পরিধান করতে হবে খোলার সময়তে বাম পায়েরটা আগে খুলতে হবে প্রত্যেকটা কাজে যখন মানুষ রাসুলের আনুগত্য করবে তখন এরাই হবে সফল মানুষ তাই তো আল্লাহ আল্লাহতালা বলেন যে মোমিন পুরুষ মোমিন নারী পরস্পরে বন্ধু শুভাকাঙ্ক্ষী তারা ভালো কাজের আদেশ করে মন্দ কাজের নিষেধ করে তারা আদায় করে জাকাত প্রদান করে আল্লাহকে মান্য করে রাসুলের গত্য করে এরাই হলো সফল মানুষ আবু সাহেদ খুদরি রাজিউল্লাহ তাল বলেন রাসুল সাল আলি ওয়াসাল্লাম বলেছেন মান রামিন ফলিগাইয়ের মানুষ যদি কাউকে কোনো অপছন্দ কাজ করতে দেখতে পায়। তাহলে সে যেন বলপূর্বক বাধা প্রদান করে যে কোনো মূল্যে বাধা দিতে হবে যে কোনো অন্যায় চোখে পড়লে সম্ভবপর তাকে বাধা দিতে হবে এটাই হচ্ছে হা দিয়ে বাধা দেওয়া যদি আপনার শক্তি থাকে তাকে যে যেকোনো মূল্যে ঠেকান রাসুল সাল্লি সাল্লাম বললেন মানজুম তোমরা তোমাদের ভাইকে সাহায্য করো অত্যাচারী হলেও অত্যাচারিত হলেও সাহাবিগণ বললেন আল্লাহর নবী অত্যাচারিত ব্যক্তিকে না হয় সাহায্য করবো বিপদে পড়েছে যতদূর পারি সহযোগিতা করবো কিন্তু যে ব্যক্তি অত্যাচার করছে তাকে সহযোগিতা কিভাবে করবো আল্লাহর নবী বললেন যে তামনা তোমরা তাকে তার অত্যাচার থেকে ঠেকাও আল্লাহর নবী এখানে বললেন না যে মানুষের উচিত হবে যে কোনো মূল্যে একটা অন্যায়কে ঠেকানো একটা মানুষ গান বাজনা বাদ্য যন্ত্রের একজন নারী নগ্নহে রাস্তাঘাটে চলে একজন পুরুষ টাকো নিচে কাপড় পরে স্কুল কলেজে যায়। এগুলো আমরা রাত দিন দেখতে পাচ্ছি গ্রামে একজন মানুষ রাত দিন সুদের লেনদেন করে গ্রামের একটা ছেলে এরকম আশা ঠ্যাঙ্গা আরও যত এনজিও আছে বহির্বিশ্বের পক্ষ থেকে এগুলো এনজিওতে চাকরি করে যা রুজি বৈধ নয় এরকম যদি দেখতে পাই তাহলে যে কোনো মূল্যে তা ঠেকানোর চেষ্টা করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ বিরতির পরে আপনাদের সাথে এ বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করব আসসালাম রাহমাত निश्चय दास रोबार मंगलवार और शुक्रवार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 जार्ध्य निहित आल्ला মাদানী আহমদুল্লাহ বিনসেন কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় ममिन आल्लार दया अर्जन करें बोझार गुरुत्पूर्ण अनुष्ठान कुरान कहती अनुष्ठान पिस আমরা এটাই অন্তর থেকে কামনা করি রসুল সাল আলী আসাল্লাম বলেন মানুষ কোনো অন্যায়কে জোরপূর্বক বাধা দিবে সম্ভব না হলে সে মুখে বাধা দিবে ফাইনামিহি যদি হা দিয়ে ঠেকানো সম্ভব না হয় তাহলে মুখে বলতে হবে অবশ্যই তাকে এটা অন্যায় একথা মুখে প্রচার করতে হবে একথা মুখে প্রচার না করে কোনো মানুষ যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে তার পরকাল সফল হবে না এবং তার পরিবার পরকালের সফলতা অর্জন করতে পারবে না প্রত্যেকটা পরিবারের মালিককে এবং পরিবারের সদস্যকে এ ব্যাপারে সতর্ক সাবধান হতে হবে যে যে কোনো অন্যায়কে যদি সম্ভব না হয় জোর করে ঠেকানো তাহলে অন্তত মুখে বলে তা প্রাণপণে ঠেকানোর চেষ্টা করতে হবে এটা জরুরি আর আল্লাহ আল্লাহতালা এ বিধান দিয়েছেন আল্লাহর নবী এই বিধান দিয়েছেন রাসুলসাল্লাইসাল্লাম মানুষের বাঁচার জন্য আরেকটা পথ উল্লেখ করলেন ফাইনাল ম্যাচ তাতে হবে কালবিহীন যদি মুখে বলা তার পক্ষে সম্ভব না হয় যদি এই অন্যায়ের প্রতিরোধ মুখে করতে না পারে তাহলে ভাবে কালবেহই অন্তরে ঘৃণা করবে এটা হলো বাঁচার তৃতীয় পথ এ কারণেই তো আল্লাহর নবী বলেছেন এক নাম্বার পথ হলো মুখ বন্ধ করো দুই নাম্বার পথ হলো বাড়িতে থাকো তিন নাম্বার পথ হলো নিজের পাপের জন্য কাঁদো রাসুল সাল্লা আলি সাল্লাম বলেন পরিস্থিতি এত ঘোলাটে হবে সামাজিক অবস্থা এত জটিল কঠিন হবে নারীরা মাঠেঘাটে নগ্নভাবে অন্যায় লিপ্ত হবে সমাজে জেনা বেড়ে যাবে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে সমাজের লোক বুদ্ধিহীন হয়ে যাবে সমাজের দায়িত্বশীলেরা ইতর শ্রেণীর হয়ে যাবে তারা হইচই মারামারি দাঙ্গামা হাঙ্গামা অশ্লীল কাজ ভালোবাসবে তখন সমাজে হক কথা বলা খুবই কঠিন হবে এ কারণেই রাসুল সাল্লি ওয়াসাল্লাম বললেন যে বাঁচার যেটা তৃতীয় পথ সেটা হচ্ছে অন্তরে ঘৃণা করা আমরা এ অন্যায়কে সমর্থন করি না অবশ্যই এটা অন্যায় অবশ্যই এ অন্যায়কে আমরা উপেক্ষা করতে চাই এটা হাতে বলতে না পারলে মুখে বলতে না পারলে অন্তর দিয়ে ঘৃণে করে সেখান থেকে চলে যাবে তাহলে অন্তত মানুষের বাঁচার তিন নাম্বার পথটা পেয়ে যাবে এক নাম্বার বাঁচার পথ জোর করে ঠেকাবে দুই নাম্বার বাঁচার পথ মুখে বলবে তিন নাম্বার বাঁচার পথ ওখান থেকে সরে দাঁড়াবে আর এ কথা আল্লাহ সময় যখন তিনি বললেন আনাস কে আনাস কেফাবে জামানিন তোমাদের কি হবে আর যুগের কি হবে আনাস তোমাদের কি হবে আর যুগের কি হবে ইউর্বাল উন্নয়স গর্বাল আতান যেদিন মানুষের উপরে অন্যায় করা হবে অবিচার করা হবে সমাজের মানুষেরা স্বরাচারী স্বেচ্ছাচারী হবে সাধারণ মানুষের প্রতি অবিচার করবে অন্যায় করবে সেদিন তোমাদের কি হবে আল্লাহর নবী বললেন যে মারি জাতিল ওহুদ ও আমানাত মানুষের ওয়াদা অঙ্গীকার নষ্ট হয়ে যাবে মানুষের আত্মসাতের আমানতের বিষয়টি ধ্বংস হবে তখন তোমাদের অবস্থা কি হবে বলছেন যে আর যেটা মন্দ বুঝো সেটা ত্যাগ করো আলাইকা বিন তুমি একাই থাকো জনসাধারণ থেকে বেঁচে থাকো জনসাধারণের কাছে গেলেই তুমি বিপদে পড়ে যাবে এটাই হচ্ছে পরিস্থিতিকে অন্তর দিয়ে ঘৃণে করে চলা মানুষ যদি পরিস্থিতিকে অন্তর দিয়ে ঘৃণে না করে তাহলে তার বেঁচে থাকার পরিবেশটা থাকবে না দুকালো থাকবে না সে জান্নাত লাভ করতে পারবে না একটা পরিবারের প্রত্যেকটা সদস্যইকে এই পথ অবলম্বন করতে হবে যদি না করে তাহলে তাদের ভয়াবহ অবস্থা খুব অচিরেই দেখুন বোখারে মুসলিমের হাদিস অন্যায় করে আর যারা অন্যায়কে কে সমর্থন করে যারা অন্যায় করে আর যারা অন্যায় সহ্য করে এদের উভয়ের দৃষ্টান্ত এদের উভয়ের উদাহরণ একদল লোকের মতো ইস্তাহামুফিন আতান যারা একটা নৌকা ভাড়া নিয়েছে যেসব নৌকা গুলি দুই তালা তিনতলা তার উপরে পানি থাকে পানি নিয়ে ব্যবহার করা অনেক সুবিধা হয় তো যারা উপরে থাকে তাদেরই সুবিধা হয় তো সবাই উপরে যেতে চাইবে এইজন্য লটারির প্রয়োজন উল্লেখ যে। আমাদের দেশে যে দশ টাকার বিনিময়ে অনেক টাকা পাওয়া যায় এ লটারি হারাম এই লটারি হচ্ছে জুয়া তবে যে লটারিতে আর ক্ষতি হয় না সে লটারি জায়জ এ মর্মে রসুল সাল্লি আসাল্লাম বলেন যে লটারির মাধ্যমে কিছু লোক হয়েছে উপরে আর কিছু লোক হয়েছে নিচে যারা নিচে হয়েছে তারা পানি আনতে উপরে যায় উপরে পানি আনতে গেলে এদের অসুবিধা হয় এদের কষ্ট হয় তখন এই লোকটা উপর থেকে ঘুরে এসে একটা কুড়ল নিয়ে নৌকার নিচের দিক করতে আরম্ভ করেছে পানি বের করবে সেই জন্য উপর থেকে লোকটা ফিরে এসে বলছে মালাক ঘটনা কি আপনি এটা কি করছেন তখন লোকটা বলছে জানতুম তাস মিলাল মায় উপরে পানি আনতে গেলে আপনাদের অসুবিধা হয় আর আমাদের পানির একান্ত জরুরিও বটে পানি ছাড়া তো আমাদের কোনো গত্যান্তর নেই আর পানি আনতে আপনাদের উপরে গেলে অসুবিধা হয় নিরুপায় হয়ে নিচের দিক ছিদ্র করে পানি বের করতে চাচ্ছি রসুল সাল আলাইহাল্লাম বলেন ফাইন আখাজু ওরা যদি এর হাত থেকে এই কুড়লটা নিয়ে নেয় তাহলে ওরাকেও বাঁচাবে লোকটাকেও বাঁচাবে কুড়লরা নিয়ে নিলে সে নৌকা ছিদ্র করতে পারবে না তখন এই নৌকা ডুববে না সবাই বেঁচে যাবে আর তারা যদি ছেড়ে দেয় যে তোমাদের কাজ তোমরা বুঝো আহ আহম তাহলে নৌকাতে যারা আছে সবাকে ডুবাবে এবং যে ব্যক্তি নৌকার নিচের দিক ছুদ্র ছিদ্র করছে তাকেও ডুবাবে কেননা নৌকা ডুবে গেলে কেউ বাঁচতে পারবে না কারোরও বাঁচার পথ নেই কোন পথ নেই সম্মানিত দর্শক মন্ডলী হাদিস তো বোখারি মুসলিমের মানে সন্ধের কিছু নেই সন্ধের কিছু নাই মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুঁয়ের ছিদ্র দিয়ে ফাল ঢুকতে পারে ঢোকে না এইগুলো অসম্ভব এরপরেও সম্ভব হয়ে যেতে পারে যে আম গাছে জাম ধরতে পারে ধরে যেতে পারে শুঁয়ের ছিদ্র দিয়ে ফাড় ঢুকতে পারে ঢোকে না এইগুলো যদি সম্ভব হয় তবু যে কথাটা বলছি এতে সন্দেহ আছে বলে যদি মানুষ আজীবন চেষ্টা করে তবু এর ভিতরে সরিষা ঢোকাতে পারবে না অসম্ভব যা বলছি কেমত পর্যন্ত তাই থেকে যাবে এই জন্য আমরা বলতে চাচ্ছি যে সম্মানিত দর্শক মন্ডলী নৌকা ডুবে গেলে কেউ রক্ষা পাবে না যেমন পিতা নামাজ পড়ে ছেলে পড়ে না এই পিতা রক্ষা পাবে না তেমন গ্রাম্য সর্দার নামাজ পড়ে গ্রামের লোকেরা পড়ে না তো গ্রামের লোকেরা রক্ষা পাবে না যেমন গ্রাম্য সর্দার পাবে না তেমন একজন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ভালো বলে না ভালো করে না তাহলে এও পরিত্রাণ পাবে না ঠিক এ নিজে ভালো করে ভালো বলে কিন্তু তার যে অধীনে ছেলে মেয়েরা আছে তাদেরকে ভালো করতে বলে না তো নৌকা ডুবে গেলে কেউ বাঁচবে না যেমন এই নেতা নিজে ভালো হয়ে বাঁচতে পারবে না তেমন সবাই ধ্বংস হয়ে যাবে এই জন্যই রসুল সাল্লা আলি সাল্লাম বলছেন যে পরিবারের প্রত্যেক সদস্যকেই সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ করতে হবে সকলকেই ভালো বিষয়টি গ্রহণ করতে হবে মন্দ বিষয়টি পরিহার করতে হবে সবচেয়ে বড় শহীদ হচ্ছেন হামজাইবনা আব্দুল মোতালেব পৃথিবীর কোনো মানুষ হামজাইবনা আব্দুল মোতালেবের সম মর্যাদার শহীদ নয় এরপরে তিনি বলেন নিষেধ করলো তখন সে স্বৈরাচারী শাসক হত্যা করলো এই নিহত ব্যক্তিও এই হামজার মান পেয়ে যাবে আমরা শহীদদের মান বুঝিনে। আর একজনকে বুঝানোর চেষ্টাও করি নে যেহেতু শহীদদের মান বুঝিনে এই কারণেই আমরা মনে করি যে সারা দুনিয়াতে যারা মারা যাচ্ছে তারাও শহীদ আল্লাহ বলেন যে বিচারের মাঠে শহীদদের শরীর থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরবে রক্তের রং হবে রক্তের মতো আর রক্তের সেন্ড হবে আতরের মতো রাসুল সাল্লি আসাল্লাম নিজে বলছেন আমার মনটা চাই আমি শহীদ হই আমার মনটা চাই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই তাহলে শহীদের মান অবশ্যই ভিন্ন আমাদের তো জানা নাই যে শহীদের মান কি এই আমরা আরো পাঁচজন জনকে শহীদ বলার সুযোগ পেয়ে যাচ্ছে। শহীদ ভিন্ন জিনিস কেয়ামতের মাঠে শহীদদের চেয়ে কোনো মানুষ বেশি মান অর্জন করতে পারবে না যে কোনো বিনিময়? যে কোনো মাধ্যম দিয়ে মানুষ শহীদের মান মর্যাদা অর্জন করতে পারবে না যদি বলেছেন যে আল্লাহর পথে শহীদ ব্যতীত আরও সাতজন শহীদ আছে তার একজন হচ্ছে আল ও শহীদ যে ব্যক্তি পেটের অসুখে মারা গেল সে ব্যক্তি শহীদ সম্মানিত দর্শক মন্ডলী আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ করার কথা বলতে গিয়ে বলছিলাম যে সবচেয়ে সাথে আল্লাহ তুমি আমাদের পরিবারের সকলকে ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করার তফিক দান করো এ দাবি এই দাওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা আমরা শেষ করছি সুবাহিকশিল আসসালাম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 মহান মহান প্রতি তার জন্য আলমী নিরপীড়িত রসুল কেন समस्त विश्व रहमत बनिए पाठाल शांति दूध प्रति सोमवार शनिवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी बांगलाय